যে সফর এই সফরটার নাম হল মেহরাজ মেহরাজ মানে উপরে ওঠার যন্ত্র উপরে ওঠার মাধ্যম এটাকে আরভিতে বলা হয় মেহরাজ নবী সালামকে আল্লাহ এই মসজিদে আকস থেকে আপনার সিদ্ধাহা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সফর করিয়েছেন এই সফরটা এই ভ্রমণটার নাম হলো কি মে এখানে আল্লাহ রসুল সাল্লাম সপ্তম আকাশ দেখেছেন সপ্তম আকাশে বিভিন্ন নবীদের সাথে নবী সাল্লা সাল্লামের সাক্ষাৎ হয়েছে এজন্য নবীদের নবীদের বারজাকি জীবনটা ভিন্নতর আমাদের বার্জাখি জীবন আর নবির বিভিন্ন আসমানে দেখা হয়েছে এই যে নবীদের বিভিন্ন জায়গায় যাওয়া এটা নবীদের বারজাখী জীবনের বিশেষ আয়াত কিন্তু এটাকে কেন্দ্র করে আবার কেউ সে বিশ্বাসে গেছে যে নবীরা জীবিত দুনিয়ার যেরকম জীবিত জামাতের জীবিত আচ্ছা এরপরে নবী সালামকে আল্লাহ জাহ্নাত দেখায় জাহান্নাম দেখাইছেন তারপরে সিদ্ধাতুল মন সেখানে অনেক আয়াত অনেক নিদর্শন দেখাইছেন এবং নবীলাম কোন পর্যন্ত গেছেন হাদিসের মধ্যে আসছেন নবী সাল ইসলাম এমন জায়গা পর্যন্ত পৌঁছছেন সেখান থেকে তিনি সেই সীমানা সেই সীমানা হলো সিদ্ধা বাংলাদেশে আমরা বলছি আরেকটা পাঠ আছে আরেকটা পাঠ হইলাম এবং সেখানে প্রথমে সিদ্ধাহা থেকে উপরে যাইতেছিলেন সাথে জিবরাইল যাইতে চাইছে জিবাইলকে জিবল তো যাইতে পারি না আজকে একটু মোহাম্মদের সাথে উচিলে যাই দেখি তখন আল্লাহ বলছে খবরদার জিব্রাহীন আর একটু পর্দায় একশো পার্সেন্ট দাহা মিথ্যা কথা জিব্রাইসালাম উত্তর চাইছে নবী সালাম নিতে চাইছেন সাথে করে জিব্রাহীলজন আয়সে একটু নিয়ে যায়। আল্লাহ কছে খবরদার নেওয়া যাবে না যা নির্দেশ দেয় না ততকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন তারা জিব্রিল আল্লাহ অসংখ্যবার ওহিনিয়ে আসতেন কিন্তু কোনোদিন খুলে দেখেন ভিতরে কি আনছেন আল্লাহ যদি গোপনীয় কিছু ফাটাইতেন মাঝখানে কি লিখছে আল্লাহ কি আমি একটু দেখি সম্পূর্ণ আমানি রাসুলের সাথে উঠতে চাইছে উপরের দিকে আচ্ছা এরপরে আসেন উঠার জন্য নাকি রাফ রাফ একটা বাহন নিয়ে আসতেন নাম শুনছেন রাফ রাফ সম্পূর্ণ মিথ্যা কথা এই জাতীয় কোন হাদিস আল্লাহর জমিনে আসে নাই যে নবিসাম সেদরাহার উপরে আর উঠছেন কোন আয়াত আসে নাই নবী সালামের কোন হাদিসও আসে নাই নবী দিকে গেছেন এরকম কোন বন্য না রফরফ নামক কোনো জিনিস রফর আচ্ছা এরপরে নাকি রফরপে কারণ ও নবী সালামের মনে পড়ছে আহারে মুসাই যখন তুর পাহারে উঠতেছিল তখন জুতালই উঠতেছিল আর আল্লাহবচ্চন কি সুন্দর করে মিলিয়েছে দেখেন আল্লাহবচ্চন পাখলা আমি উঠতেছি আমি যদি জুতা লই উঠি কত বড় বেয়াদী হয়ে যাইব এই জন্য জুতা খুলি রেখছে ওখানে জুতা খোলা জাগা পাইছে কই নাম জুতা লই গেছে নাকি এরকম কোন বলা আসা মেরাজা যাওয়ার সময় জুতা কি দুলিয়ে গেছে না নিয়ে গেছে না জুতার ধুলার জন্য নাকি আল্লাহর আর্শা অপেক্ষা করতেছে এবং আমাদের দেশের আশেখা চুল নামদারি ভাইয়েরা গান গায় যে তোমার জুতার দাম আরও বেশি না এবং অসংখ্য মুসলমান এই দেশে আছে যারা বুজুর্গ নামধারী যারা আল্লাহর অলি নাম এরা বিশ্বাস পোষণ করে যে নবী সাল্লা ইসলামের কবর মদিনার এটা আল্লাহর আশ্বাসে বেশি পবিত্র এই সেরেকি আকিদায় বিশ্বাসীরা আমাদের দেশে আল্লাহর অত মুশিক কিন্তু আমাদের জ্ঞান না থাকার কারণে এলেম না থাকার কারণে আমরা তহবুত কেউ আল্লাহর মনে করি মুশ্রিক কেউ আল্লাহর মনে করি এরকম বিশ্বাস করে অনেকে এজন্য অনেকে প্রথম হজে গেলে মক্কা যায় না মদিনা যায়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 যে আগে মক্কা যাওয়া যাবে না আগে মোদিনা যাইতে হইব ঠিক সিয়ারাই পোষণ করে যে আগে মুখ্যামদিনা আসা যাবে না আগে হবে নাজাবের নাজাব যেতে হবে নাজাবে গিয়ে আলির কবরে যাইতে হইব তারপরে আবার অনেক ভাইয়েরা বিশ্বাস করে তুমি হজে ৪৫ দিন সিল্লা লাগাইবার আগে বাংলাদেশে চিল্লা লাগাই যেতে হইব আগে এরকম বিশ্বাসও বাংলাদেশে করে অনেকে আছে অনুসারে হজে যাওয়া যাবে না আল্লাহ বলছে জুতা খুলে রাখো তারপরে বলছে যে আমার আরসে তোমার জুতার দুলির জন্য অপেক্ষা এগুলা ডাহা মিথ্যা কথা এবং নবী সাল্লা ব্যাপারে অতিরঞ্জন সীমা লঙ্ঘন দেখবেন আজকে অসংখ্য মসজিদে বাংলাদেশের তিন লক্ষের উপরের মসজিদে মিম্বারে দাঁড়া দাঁড়ে যে কত মিথ্যাথার বয়ান হবে এই মেহরাজের ব্যাপারে এই মিথ্যা যদি জনগণ জানতো তাহলে আমাদেরকে মারি মসজিদে কবর সফলতা। যে আগে সাপেরে আপনি মরিত বানাইতে হইলে সাপে যদি আপনার আয়ত্তে আনতে আগে বিষ দাঁত দিতে হয় আর জনগণকে যদি আপনার আয়ত্তা আনতে হয় আগে আকল দাঁত বাঙিয়ে দিতে হয় আমাদের সফলতা এই জন্য হুজুরে কয়লা হুজুরে এখন রাত একটা পনেরো মিনিট শ্রোতারা শোনি কোভান আল্লাহ সোভান আল্লাহ আল্লাহব দেখো আমাদের হুজুর কত বড় আল্লাহ রলি সূর্য আছে তাও আমাদের হুজুরে কয় একটা পনেরো মিনিট রাতের একটা পনেরো মিনিট কারণ কি আমাদের হুজুর কত বড় দেখেন কারা মতো যে আমরা যে চোখে দেখতেছি সূর্য আসলে এটা সূর্য না কারণ আমাদের হুজুরে দেখতেছে কাশ্মের চোখে কারা মত চোখে দেখতেছে কত বড় আল্লাহর দেখছেন যে আমরা দেখতেছি সূর্য আছে একটা একটা। কত বড় ব্যা কল আবার হুজুরে ফতাজি দিছে তার আগে কিন্তু যে খাতায় হুজুর গান গ্রেফতার খাতা খবরদার আমার যদি ভুল ধরেন তাহলে দুনিয়া বরবাদ আশারত বরবাদ আপনি যদি বসে থাকেন এই আগে কিন্তু আজকাল তার জন্য কথা কয় আর সবাই কোভান আল্লাহ ওই দিন শনি একজন সম্মানিত বক্তা আবু সামার কাহিনী বর্ণনা করতেছে কি মধুর করে কি সুন্দর করে আবু তারপরে কবর দিছে কবরের বুদ্ধিও যাই ওমর মারতেছে আর কান দেয়া চোখের পানি পালায় বক্তাও যেমন শ্রোতাও কেমন বেআকল মানে আকালটা বাঙ্গি দিছে কত বড় ডাকা মিথ্যা কথা অমর রাধীল অমর রাতে পাগল বানাইছে এটা পাগলের কান্ড না এটা একজন স্বাভাবিক সুস্থ মানুষ মরে গেছে তাহলে দৌড়া মারে এটা কাজ নাকি এটা। কঠোর ইসলাম কি এত ঝঘন্য যে মরে গেছে মানুষ তার উপরে কবরের উপর দি যে দৌড়া মারে এগুলো সব ডাকা মিথ্যা কথা এই মিথ্যা কথার বয়ান চলে আর যে যত বেশি মিথ্যা কথা বয়ান করতে পারে বাংলাদেশের সে তত বড় বক্তা তার হাদিয়া বেশি ডিম্যান্ড বেশি তার লক্ষ টাকা হাদিয়া হয় যত মিথ্যা কাহিনী সুন্দর করে রং লাগায় রূপ লাগায় বর্ণনা করতে পারে কারণ হইল আমাদের শ্রোতারা হইল ওই জন্য আমার সম্মানিত বা এই যে তৃতীয় যে অংশটা মেরাজের ব্যাপারে এটা সম্পূর্ণ ডা মিথ্যা কথা নবিসের মেহারাজুল মমতা পর্যন্ত এর পরের কোন বর্ণনা আর কোরআন এবং সন্ন্যায় আসে নাই মেহরাজ রাত্রিতে দিনে কোনো রোজা রাখে কেউ যদি রাত্রে সোহাবের নিয়তে আবাদত করে এটা বেদাত কারণ নবী সাল্লাহাম থেকে সাহাবাহ থেকে এই ব্যাপারে কোনো রেওয়ায়ত নাই এই রাত্রে কোনো আবাদত বন্দিকে করার অথবা এই দিনের রোদা রাখার বিশেষ কোনো অন্যত করা এক নম্বর মিথ্যা কথা সুন্দর করে বয়ান করে যখন আল্লাহর আপসে গেছে নবিসাল আগে দেখো আমান্য বীরে আল্লাহ সালাম দিছে কেমনে সালাম দিছে আচ্ছা এবার নবী সালাম প্রতমে সালাম যখন এই সালামটা আসছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল সালাম আল্লাহ তো বুঝে নাই না আল্লাহ আমার অন্যতারে বাদ দিয়ে দিছে বাংলাদেশের অনেক বুজুর্গের বইতে লেখা আছে যে আল্লাহর আন্দাজ নাই হ্যাঁ এই বয়ান বাংলাদেশে জোরে সোরে চলে দেখো আল্লাহ নবী আর মেয়ারে যাই বলে না আহারে দরদি নবী রহমতুল্লিল আল্লামীন দেখো উম্মতের ভুলে নাই ওখানে যায় কয়েক আল্লাহ সালামটা দিল দেখো খালি আমি নবীর দিছে আমার উম্মারে দেয় নাই তখন নবী আল্লাহরে মনে করাই দিছে ওয়াল্লাহ উম্মারে ঢুকাইছে ওয়া আল্লাহ এবার্লাহন বেরসারা চুপ মারি শুনি বেরস্তারে শুনল কেন বেরসাদের কিন্তু যাইতেই দেয় নাই সবাই উঠে বলতেছে এটা হচ্ছে আমাদের নামাজের আত্মা ইয়া তো এটা হলো একেবারে ডাহা মিথ্যা কথা এটার সাথে ম্যারাজের ঘটনার কোনো ধরনের দূরতম সম্পর্ক এটা রাত্রিতে আসে নাই ম্যারাজ রাত্রিতে সলাফ হয়েছে এটা সহিদিস দ্বারা প্রমাণিত কিন্তু মেরাজের রাত্রিতে এই জাতীয় সালামের আদান প্রদান ফেরাস তারা এটা বলছে নবিসাম ইটা বলছে আল্লাহ এটা বলছে এগুলো সম্পূর্ণ বানো আট মিথ্যা কাহিনী অথচ এই চলে আর সাধারণ দিয়ে এত সুন্দর করে বলে এটা হলো মেয়রাজের ব্যাপারে একটা মিথ্যা কথা তারপরে মেয়ারাজ ব্যাপারে আরো কতগুলো বানো আট গল্পের মধ্যে থেকে একটা হলো যে মেহারাজের ঘটনা অস্বীকার করার কারণে এক পুরুষ মহিলা হয়ে গেছে এক কিতাবের মধ্যে আছে এক কিতাবের মধ্যে আছে যে মেহারাজের ঘটনা অস্বীকার করছে অস্বীকার করে নদীতে গোসল করতে গেছে গোসল করে উঠি দেখে সে পুরুষ লোকটা মহিলা হয়ে গেছে সম্পূর্ণ দাহ মিথ্যা কথা মেহরাজের ঘটনা অস্বীকার করার কারণে তো ইমানে চলে যাবে পুরুষ আর মহিলা হই পুরুষ মহিলা হওয়ার সাথে মেরাজের ঘটনার কোনো সম্পর্ক নেই তারপরে মেরাজের ঘটনা এক মুহূর্তে হয়ে গেছে পানি পানি পানি করি গেছে আপনার গড়াইতেছে। বিছানাতে ছিল বিছানা এখনো গরম আশি দেখে বিছানাও গরম ওজুর পানি গড়াইতেছে সম্পূর্ণ মিথ্যা কথা তবে মেরাজ অল্প সময়ের মধ্যে হয়েছে আল্লাহ বলছে লাইলান রাত্রির একটা অংশ। তো সেটা কতক্ষণ কিরকম সময় এটা আল্লাহ ব্যাখ্যা দেন না তারপরে মেয়াজ রাত্রিতে আল্লাহকে দেখছেন কিনা নবী সালামকে জিজ্ঞাসা করছেন না আল্লাহকে দেখছেন আপনি নবী সাল সাল্লাম বলছেন কেমনে দেখবো আল্লা ন আল্লাহর নূর দেখা যায় মানে আল্লাহর নূর দেখা যাইতে পারে কিন্তু আল্লাহকে দেখা যায় না এটাকে আবার কেউ কেউ বলছেন মানে আল্লাহকে দেখা যায় না আর এটাকে বিকৃত করে বানাইছে আন্নি রুরাহ আমি আল্লাহ নূর দেখছি অর্থাৎ নবী সালাম আল্লাহ রব আলিনকে দেখেন নাই না চাই দেখতে হবে এর আগে দেখা যাবে না এজন্য জন্য আল্লাহকে দেখেছেন এটা কোনো কোনো বর্ণনায় আসছে কিন্তু সেই বর্ণনার ব্যাখ্যা মহাব্দর দিয়েছেন যে নবী সাল্লিয়াল মেরাজ শুধু একবার হয়নি বছর নবুয় পাইছেন সেই বছর মেয়ারাজ ইমাম কুরতুবি বলছেন নবুতের পঞ্চম বছরে নবী সাল সাল্লামের হয়েছে কেউ বলছেন সপ্তম বছরে কেউ বলছেন অষ্টম বছরে কেউ বলছেন হিজরত বছরে এই যে এতগুলো বর্ণনা কেন আসছে কারণ স্বপ্ন যুগে জান্নাতের অনেক জিনিস দেখছেন অনেক কিছু দেখছেন সাহাবাইকারকে সকাল বেলা বলছেন আজকে রাত্রে আমার রব আমাকে এটা দেখাইছেন এটা দেখাইছেন কিন্তু নবিসামের মেয়ারাজ রাত্রি বেলা দেখছেন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 এগুলো যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবে সরল অর্থে বিশ্লেষণ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মেরাজের এই আকাইদাকে সঠিকভাবে বিশ্বাস করার তোফিক দান করুন واستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور